আলোচনা করতে করতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে অনেকটাই ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এক অনুষ্ঠানে সেটা হলো নফল সম কখন কিভাবে করতে হবে এবং তার ফজিলত কি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব যে কোন কোন দিনে শম পালন করা নিষিদ্ধ না কি কি কারণে? যেমন আছে দুই ঈদের দিন আজ তিকে তারপরে জুমার দিনে খাস করে সন্দেহ দিনে ধারাবাহিক ভাবে শ্যাম পালন না করে ভেঙে ফেলা তবাস যেটাকে বলা হয় তারপরে স্বামীর অনুভূতি ছাড়া স্ত্রীর সাম রাখা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক রয়েছে আমি আপনাদের সামনে যথারীতি পরিচালনা করছি ডক্টর মুসলিউদ্দিন আমার ডানে মাদানি এবং আমার পাশেই রয়েছেন শেখ শহীদুল্লাহ খান ইতিমধ্যে এই বিভিন্ন আলোচনায় আমাদের এই মেহমানগণ কতটা বিষে কোরআন এবং হাদিসের ভিত্তিতে পান্ডিত্যপূর্ণ আলোচনা জ্ঞান আমি আলোচনা উপস্থাপন শুরু করার জন্য অনুরোধ করছি শেখ শাহিদুল্লাহ খান সিয়াম। একটা আল্লাহ রাবুলে আলমিনের নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ এবাদত হলেও কতক কতক দিনে সেই আবাদত পালন করা বা এই সিয়াম পালন করা ইসলামে আবার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাই সেই নিষিদ্ধ বিষয়গুলি স্যাম একটি গুরুত্বপূর্ণ আবাদত হলেও বর্জন করাটাই হলো সেখানে ইসলামের বিধান সেই দিনগুলি রোজা না রাখাটাই হলো ইসলামের নিয়ম নির্দেশ তাই আসুন আমাদেরকে ওই দিনগুলি একটু ভালোভাবে জেনে নিতে হবে যেন আমরা কখনো ভুলবশত এই নিষিদ্ধ কর্মে আবার লিপ্ত না হয়ে যায় তো সেই নিষিদ্ধগুলির মধ্যে সর্বপ্রথম সবচেয়ে যেটি বড় নিষিদ্ধ তা হলো দুটি ঈদের দিন ঈদুল আজহা এবং ঈদুল ফেতর এই দুই ঈদের দিন রোজা রাখা সকলের জন্য নিষিদ্ধ এরপরে ঈদুল আধহা এরপরে তিনটি দিন আয়ামি তাশরিক। এ আয়ামি তাশরিকের দিন তিনটি সেটাও সকল মুসলমানের জন্য রোজা রাখা নিষিদ্ধ তবে শুধুমাত্র যারা হজে থাকবেন এবং তারা যদি তামাত্ত হজ করেন আর কুরবানি হজের যেটা রয়েছে সেটা যদি না পেয়ে থাকেন তাহলে তাদের জন্য ওই তিনটি দিন রোজা রাখা জায়েজ রয়েছে দুই ঈদ এবং আপনার কুরবান ঈদের পরে আয়ামে তশরিক এই দিনগুলি তশরিক বলতে আমরা বুঝতেছি বুঝতেছি যে প্রথমত আমরা আসি যে ঈদের দিন কারণ ঈদ মানে আনন্দ ঈদ মানে খাওয়া দাওয়া আয়ামের তশরিক অর্থাৎ কোরবানি ঈদের পরের এগারো বারো তেরো তারিখকে বলা হয় আয়সরিক এই তিন দিন এখানে আল্লাহ নবী আল্লাহলাম বলছেন কুরবানি ঈদের পরে তিন দিন এগারো বারো তেরো ঈদের দিন তো আগে আছে এটা খাওয়া এবং পান করার দিন তো ঈদ মানে আনন্দ তো রোজা রেখে যদি মুখ বন্ধ থাকে তো আনন্দ তো হয় না কারণ আনন্দের একটা বিরাট অংশ হলো কি খাওয়া দাওয়া পান করা নিত্য নতুন ভালো ধরনের খানা পাক করে খাওয়া আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ করা ঘরে আসবে ঘরে আসবেন আপনি রোজা রেখে বসে থাকবেন এই জন্য ঈদের দিন দুই ঈদের দিনে এবং কুরবানি ঈদের পরে আরো তিন দিন কারণ কুরবানি যেহেতু গোস্তের ব্যাপার আছে আপনি কুরবানি করেছেন আত্মীয় নিয়ে খাবেন এই জন্যে এই দিনগুলিকে আনন্দের দিন বলেই এখানে রোজা রাখা নিষিদ্ধ করা হয় যাতে করে মুসলমান কারণ মুসলমানদের বছরে মাত্র দুইটা ঈদের দিন ঈদুল ফিতির এবং ঈদ উল আর এই দিন আনন্দ করার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এই দিন আমরা আমাদের শরীয়তের বাউন্ডারিতে থেকে খেলাধুলা আনন্দ ফুটে আমরা করতে পারি নিষিদ্ধ ঈদুল আজহার সকালে তিনি না খেয়ে যেতেন ওয়ুফ তিরবিউি এবং কুরবানি দিয়ে তিনি ইফতার করতেন ইফতার মানে নাস্তা যে তিনি সিয়াম পালন করতেন এবং অর্ধেক বেলা রোজা রাখতেন কিন্তু আর ঈদ ইদুল আজহাটাও তাড়াতাড়ি করতে হবে এসে তাড়াতাড়ি কুরবানি সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদ উল সকালে কিছু মিষ্টান্ন ভক্ষণ করে বা খেজুর আপনারা যাবেন ইদে কিন্তু ঈদ উল যদি হয় সেদিন সকালে কিন্তু খেয়ে বেরোয় উন্নত নয় অন্য দিনের মতো সবাই ভোয়ার পেটে খেয়ে তারপরে এগারোটা বারোটার দিকে আস্তে আস্তে ঈদের মাঠে যেতে থাকেন এটা কিন্তু না ঈদ উল ফর আল্লাহ নবী একটু দেরিতে পড়তেন আর ঈদ উল আধাহা পড়তেন আরো সকালে আর রোম হোম হায়েন এই ধরনের মতো হাদিসটা আসছে তাই না এক বর্ষা কিংবা দুই বর্ষা পরিমাণ সূর্য উঠলে সকাল সকালে ঈদুল আধহার সালা তদাই করে কোরবানি করে কোরবানির গোস্ত তারপরে তারা তাতে ঈদের ভাব গম্ভীর বৃদ্ধি পায় আচ্ছা এটা তো আমি শেখ ইউসুফ আব্দুলতে চাবোম শাক একটা কথা আছে হাদিসেম শাক আবাল কাাম এই সন্দেহের দিনে যে শ্রম পালন করে নিষিদ্ধ ইয়মু শাক কি ইয়ামর শখ বলতে বোঝানো হয়েছে যে শ্রাবান মাসের ২৯ তারিখ সেই সন্ধ্যায় চাঁদ উঠার সম্ভাবনা থাকে ত্রিশ তারিখে তো নিশ্চিত হয়ে যায় যে চাঁদ উঠে গেছে এবং তারপর রোজা রাখা নিশ্চিত কিন্তু ইয়ামর শখ যেদিন স্পষ্টভাবে যদি চাঁদ না দেখা যায় তেমন সন্দেহ হয়ে গেল যে কি চাঁদ উঠল কি উঠল না তো এই সন্দেহের ভিত্তিতে পরের দিন যদি কেউ বলে যে আমি কারণ শখ করে সন্দেহ করে তো কোনো কিছু হয় না সন্দেহ ভিত্তিতে হয় না সোম রাত একটা ভালো কাজ শুরু না একসাথে করার এখন কিন্তু এটা হচ্ছে কোনো মানুষ আবার এটা করে যে ওটাকে এই রিসিপশন করার জন্য মানে রমজানের রোজাকে স্বাগত জানানোর জন্য দু একদিন আগে করে সন্ধ্যা হলে ভালো হয় ইয়ামক রোজা রাখা আল্লাহ রসুল নিষেধ করেছেন বরং এইভাবে বলেছেন রোজা না রাখে এটা মূলত ইয়ক হওয়ার জন্য নিষিদ্ধ তবে আবার অনুমতি দিয়েছেন ইল্লা কালালাম তবে কেউ যদি এই ধরনের নিয়মিত রোজা রেখে থাকে তার জন্য অনুমতি রয়েছে উদাহরণস্বরূপ আমি হয়তো বা আপনি প্রতি সপ্তাহে সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখেন এখন যদি আপনার এই তিরিশ বা উনত্রিশ তারিখটা সোমবার সেই দিন আর এরকম যদি আপনার কোন অভ্যাস না থেকে থাকে তাহলে আমার জন্য রোজা রাখা খরচ রোজা আমার আদায় করা হয়নি রমজান এসে যাচ্ছে আমি কি চেষ্টা করলাম কিন্তু আসল মশালা হলে অথবা শনিবারকে নির্ধারণ করে খাস করে যদি কেউ রাখে তো সেটা বৈধ নয় যেহেতু জুমার দিন খায়রুয় তালা তালস शेख बिल नश्न नहीं आते सम्पुकाम सप्ताहिक ईद मुसलमान दर निषि এছাড়া এখানে একটা মশলা আমাদের আসতে পারে যে আমাদের অনেকে আছেন যারা শুক্রবারের দিন সাপ্তাহিক ছুটি পান অন্য অন্য দিনগুলি কাজে কামে ব্যস্ত থাকেন ক্ষেত্রে যদি এমন হয় যে তার কোন রোজা কাজা রয়ে গেছে বাকি রয়ে গেছে এই রোজাগুলি এই দিনে সেটা সেটাকে হয়তো কাজা করে নিতে পারে তার যে সুযোগ হতে পারে ইনশাল্লাহ কিন্তু শুধু নির্দিষ্ট করে জুমার দিনের সোয়া বা এ করে যেটা করা যাবে না এর সঙ্গে যেটা আমাদের আসে যে ইয়াম উৎসব বা আপনার শনিবারের দিন রোজা রাখা করে দিনে তিনি বিশ্রাম নিলেন ওই দিন আয় হয়ে গেল তাদের শ্রম পালন করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব আপনাকে সেটা হলো শাহবাণী শাহবানের যে পনেরো তারিখে বা চোদ্দ তারিখে শ্রমটা পালন করে क्षेत्र भाव एक रमजान शबान पन्र पर नबीसाफालम प्रस्तुत रमजान পনেরো রামজনের পর রোজা রাখা নির্দিষ্ট করে যারা রোজা রাখেন না তোমরা এবাদত করো নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো এটা কিন্তু একটা জাল হারিস একটু ব্যাখ্যা নিয়ে নিচ্ছি নিয়ে আসতেছি লাইলাতের রাত্রিতে সবে বড়াতের নাম নিয়ে खूब बड़ा बोलो शुद्ध मात्र सबान के मान निर्दिष्टर समस्त जयफे रोजा रखा निषिद्ध होषि अपन सत्य मेरज मन कर रोजा रखा कारण सेबादत कबल हर करोज करते दल आना ছোট্ট একটি বিরতির পরে আমরা ইনশাল আপনার সামনে কোন কোন দিনে সাওম কি কি কারণে রাখা নিষিদ্ধ তা নিয়ে আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকুন উপাসনাতের সব থেকে বড় নিয়ামী জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইব তাই সেখানে পাব তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে চলতে কেন চল ভয়ে সব সময় দেখুন যাবার পুঁজি প্রতিবার সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় ব্যবস্থা করেছেন কোরআন যায়। সমাজের মধ্যে আল্লাহ সুফানোরানি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কুরান দিয়ে জীবন গড়ি কাল রাত নচার সকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশে এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তারা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 যে সমস্ত রোজা রাখা নিষেধ করেছেন ইসলামে আল্লাহ রসুল্লাহ সেগুলির মধ্যে হচ্ছে জুমার দিনটিকে নির্দিষ্ট করে শুধু জুমার দিন রোজা রাখা আল্লাহ রসুল সাল্লাম এভাবেই বলেছেন এটিকে নির্দিষ্ট করে নিও না অর্থাৎ যে আগে পিছিয়ে তাহাজুদ পরে না শুধু জুমার রাত্রিতে ফজিলতের রাত হিসেবে করতে চায় তার জন্য আল্লাহ রসুল্লাম নিষেধ করে দিয়েছেন মানে যে আগে পিছিয়ে করে থাকে তার জন্য অনুমতি কোন অসুবিধা নেই অনুরবভাবে শুধু জুমার দিন ভালো দিন ফজিলতপূর্ণ দিন মনে করে কেউ যদি রোজা রাখতে চায় তার জন্য আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন কিন্তু কারো যদি আইএমএ বেজের দিন হিসাবে চলে আসে তাহলে তার জন্য অসুবিধা নেই অথবা যদি আশুরায় মোহরম এসে যায় বা আরফার দিবস হিসাবে এসে যায় তাহলে সেখানে অসুবিধা নেই অন্য কোন বিষয়ের সাথে যদি সম্পৃক্ত থাকে তাহলে শুধু রাখা সেটি নিষেধ কারণ জুমার দিনের দিন আমি শেখ মেলালের কাছে নতুন একটা প্রশ্ন নিয়ে আসতে চাই যে থাকে তাহলে বলছিলাম যেহেতু এটা একটা সাপ্তাহিক ঈদ মুসলমানদের এই জন্যই নিষিদ্ধ এছাড়া এখানে একটা মশলা আমাদের আসতে পারে যে আমাদের অনেকে আছেন যারা শুক্রবারের দিন সাপ্তাহিক ছুটি পান অন্য অন্য দিনগুলি ব্যস্ত থাকেন ক্ষেত্রে যদি হয় যে তার কোন রোজা কাজা বাকি রয়ে গেছে এই রোজাগুলি হয়তো কাজা করে নিতে পারে ক্ষেত্রে তার যে সুযোগ হতে পারে ইনশাআল্লাহ কিন্তু শুধু নির্দিষ্ট করে জুমার দিনের সোয়া বা করে যেটা করা যাবে না এর সঙ্গে যেটা আমাদের আসে যে বা আপনার শনিবারের দিন তিনি বিশ্রাম নিলেন ওই দিন আয় হয়ে গেল তাদের শ্রম পালন করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো আপনাকে সেটা হলো শাহবাণী শাহবানের যে পনেরো তারিখে বা চোদ্দ তারিখে শ্রমটা পালন করে ক্ষেত্রে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে এক হাজারিস এসেছে যে মুসাফ রমাজান বা কি সাবানের পনের পরে উন্মতের জন্য আল্লাহ নবী আহিস বলছি তা প্রস্তুতির জন্য রমজানে পনেরো রামজনের পর রোজা না নির্দিষ্ট করে যারা রোজা রাখেন না সাবানের পনেরো তারিখের বিরাট করে এবংাম তোমরা এবাদত করো নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো এটা কিন্তু একটা জাল হাদিস একটু আমি ব্যাখ্যা নিয়ে নিচ্ছি এখানে আমার লাইল নিয়ে আসতেছি সাবানের রাত্রিতে সবে বরাতের নাম নিয়ে একটা ব্যাপার আর সমকে এখানে নিয়ে আসতেছে খুব বড় হবে এবং শুধুমাত্র সাবানকে মানে নির্দিষ্ট করে এবং এর সমস্ত করে জয়ী রোজা রাখা নিঃসন্দেহ নিষিদ্ধ হবে যেভাবে নিষিদ্ধ আপনার সাতাইশে রাজব যেটাকে মেয়েরাজের রাত্রি মনে করে রোজা রাখা কারণ সেটাও কারণ যে কোনো এবাদত কবল হওয়ার জন্যে বা করার জন্য আগে আমাদের পারমিশন খোঁজ করতে হবে যে আমাদের দলিল আছে কি না জিজ্ঞাসা করব যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা রাখতে পারবেন এরপর যে স্ত্রী কে যে ওই মহিলার অভিযোগ গুলো শোনার পরে তখন তিনি ঘোষণা করলেন যে তিনি বললেন আমি যুবক মানুষ রোজা রাখে আচ্ছা তো আমি তো সহ্য করতে পারি না আমার প্রয়োজন রয়েছে জি তখন রসুল্লা কারিম সাল্লাই তখন ঘোষণা করলেন স্ত্রীর থেকে আমরা বুঝতে পারি যে স্বামী যদি যুবক হয় আর মনে করেন যে তার স্ত্রীর ব্যবহারের প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে স্ত্রীকে অনুমতি ছাড়া রোজা একটা চমৎকার এবাদত আল্লাহ সন্তুষ্ট অর্জনের এবাদত কিন্তু যেন কুপথে না যায় স্বামী যেন একান্ত তার হয়ে থাকে এবং সে যেন আমানতের মধ্যে থাকে এটা কিন্তু একটা বড় একটা সেফটি নফল দু একটা রোজা রাখতে যেয়ে স্বামীর চরিত্র নষ্ট সহযোগিতা করবে তার রোজাটাকে সংরক্ষণ করা উদ্বুদ্ধ করা কিন্তু প্রয়োজন যদি হয় তাহলে ভেঙে দেওয়া তার জন্য কিন্তু দেখত আমার একটা প্রশ্ন এখানে মানে অর্থাৎ ১৩ চোদ্দ পনেরো তো যে কেউ রাখতে পারে মাসাল্লাহ কিন্তু এখন ওই তেরোই জিলহাজ যদি হয় তাহলে এখন ক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে যিনি আইএমএর রোজা মানে তেরো চোদ্দ পনেরো মাসিক এই তিন মাসের তিনটি করে রাখি অভ্যস্ত সে কি এই জিলহাজ মাসে এটা পারবে কিনা এক্ষেত্রে নিঃসন্দেহ আমাদের মনে রাখতে হবে যেমন যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদের রোজা রেখে সব দিতে পারেন তিনি আমাদের এই দিনগুলি যেহেতু খাওয়ার পান করার যেহেতু এখানে নিষেধ এসে গেছে যে আকেল এবং সুরবের দিন খাওয়া এবং পান করার দিন এক্ষেত্রে কারণ কোনো ব্যক্তি যখন মোহামব্বুল্লাহ আলমিনের বাড়িতে থাকা অবস্থায় যে এ বাদতগুলি করেন সফরের কারণে করতে পারেন না বা অসুখের জন্য করতে পারেন না এই না করতে পারলেও কিন্তু মহারব্বুল আলমিন তাকে সম পরিমাণ সব দিতেই থাকেন যেহেতু তারা চোদ্দ পনেরো রাখবে না এখানে মানে সুন্দর একটা আরেকটা জবাব আলোচনা হয়েছে মাসে তিনটা এটা তো অর্থাৎ তেরো চোদ্দ তারিখে রাখতেই হবে এমন বাধ্যতামূলক নয় এবং রোজা রাখাটাই সুন্নত এখানে যদি কেউ ওই তিনটি রোজা ওই মাসিক তিনটা রোজার নিয়ত করে নেয় তাহলে তাকে আর অতিরিক্ত ওখানে রাখার কোনো প্রয়োজন নাই তাকে একসাথেই দুটি হয়ে যাচ্ছে তার এখানে হাদিস আছে যে কয়টা দিন অন্য যেকোন দিনের আমলের চেয়ে প্রিয়াহাজ মাসের প্রথম দশ প্রথম দশ দিনের আমল যেকোনো দিন আমল করলে যে সব হবে তার চেয়ে এই দিনগুলোতে নেক আমল আল্লাহর দরবারে অন্য সময় তার চেয়ে কি বেশি প্রিয়ায় এক ব্যক্তি যে দিনে। যদি কেউ এরকম হয় যে তার ধন সম্পদ এবং আল্লাহ গেছেন আর ঘরে তিনি তো সবকিছুই দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য যান মাল জাহাজ সব বিসর্জন দিয়েছেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেই মুজাহিদ জেহাদে গেছেন ফিরে এসেছেন বা তিনি শহীদ হয়ে গেলে তার মাল ফিরে এসেছে এই করেন এরপরে গ্রেফতারি না করে আবার থেকে গেল এইভাবে ধারাবাহিক ভাবে একের পর এক রোজা রাখা যেটা রাসুল্লাহ নিজে রাখতেন কিন্তু আমাদের মতের জন্য সেটাকে নিষেধ করে দিচ্ছে আরেকটা জিনিস আছে অনেক সময় মা ও রাখা এই রীতিবতী অবস্থায় থাকেন অবস্থায় বিশেষ করে মেয়েরা যখন প্রথম করে রোজা রেখে দিলাম না এটা তো মনের জন্য রোজা রেখে রাখা আশা করি আমরা কোন কোন দিনে শম পালন করান নিষিদ্ধ সেই ব্যাপারে বিস্তারিত প্রাণবন্ত ভাবে জানতে পারলাম आशा करी सकल दिनगला श्रम पालन करबना सतर्क युटुकुने आज के मत विदाय आज अन्न को अपन साथा आशा करी अपारा विभिन्न सरियत विधि विधान पालन करबें पृथ्वी अत्यंत नियमित अपना देखार जो चेष्टा करहमतुल्ला वबरकू শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জিবি নয় এ আর এ ওয়াই তিন এক এক এক টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান আপনি আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় দিয়ে থাকে কেউ মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়